বিস্মিল্লাহ ব্যবহল ই প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা একশো ১৭৭ থেকে শুধু এটা নয়। তোমরা নামাজে তোমাদের চেহারা ফেরাবে পূর্ব দিকে বরং পুণ্যের কাজ প্রকৃত পুণ্য তো হলো ওই ব্যক্তির পুণ্য প্রকৃত নেকির কাজ তো হলো ওই ব্যক্তির নেকির কাজ যে আহ মানাবিল্লাহ সেটাকে যদি মাসদার রাখা হয় তাহলে পরে গিয়ে বেল শব্দটা মাহাজুদ থাকবে তাহ বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা বলছে। এখানে তাদের শেষ কথাটা করে করেছে তোমরা তোমার তোমরা তো ভাবতেছো যেন নির্ধারিত দিকে নামাজ পড়া এটাই হলো দিনের জন্য সবচেয়ে আহাম জিনিস কেউ পূর্ব দিকে বলতেছ কেউ বাইতুল মাত্রিসের দিকে কেউ বাহামের দিকে তো আল্লাহ তাদেরকে খেতাব করে বলতেছেন যে নির্ধারিত কোনো দিকে নামাজ পড়া এটা এত বড়ো আহম জিনিস না বরং আহাম জিনিস হলো আল্লাহ তুকুম পালন করা এবং আল্লাহ তার পক্ষ থেকে আসা সিফাত সেই সিফাতগুলো নিজের মধ্যে আনা এটা হলো আহম জিনিস অতএব এই কথাটা বলে ইহুদিন আসারা তাদের উপরে যেমন তাম্বির করার উদ্দেশ্য মুসলমানদেরকেও সচেতন করার উদ্দেশ্য যে কেবলা নিয়ে তাদের সাথে আর মুখাসমার প্রয়োজন নাই তোমরা নিজেদের মধ্যে আসল সিফাতগুলো আনার চেষ্টা করো একদিকে তাদের উপর রদ হল আরেকদিকে মুসলমানদেরকেও ওই তাদের সাথে বিতর্ক এটার থেকে মুখ ফিরা আসল কাজের দিকে মনোযোগী হওয়ার জন্য আল্লাহ তালা তার দিক সুরাব আকার একদম শুরু থেকে এ পর্যন্ত একবারে শুরু থেকে এ পর্যন্ত আলোচনার মূল দিক ছিল মুখালিফিন যারা তারা কোরআনে কারিমের মুখালিফ যারা তাদের সাথেই মূল আলোচনাটা ছিল এর ভিতরে ভিতরে মুসলমানদেরকেও আল্লাহ তালা কিছু কিছু কথা বলছেন খেতাব করছেন হুকুম আহকাম বলছেন আম সব মানুষকে এবাদুদের দিকে দাওয়ার না সুম এরপরে ইসবাক এরপরে মন্দিনার মধ্যে ওই সময়ে কাফেরদের একটা বিশেষ ফেরকা ইহুদি ওলামা ইহুদ আওয়ামুল ইয়াহুদ তাদের ছিল ইব্রাহিম আলী ইসলামকে মুক্তা মনে করতো ইব্রাহিম আলী ইসলামের হাতি কবটা করার জন্য ইব্রাহিম আলহামের তাজকিরা নিয়ে আসছেন লম্বা আচরা করে তো যেহেতু মুসলমানরা বিশেষভাবে ইব্রাহিম আলী ইসলামের মিল্লতের মতো ইব্রাহিম আলী ইসলামের যে আয়াত পর্যন্ত যে আলোচনাটা হয়েছে আলোচনার মূল বিষয় ছিল এলমুল জাদল এলমুল আর এখান থেকে প্রায় সুরার বাকার শেষ পর্যন্ত আলোচনার মূল বুনিয়াদ থাকবে আল্লাহ খেতাব করে বলবেনদেরকে আল্লাহ তালা বিভিন্ন হৃদায়াত দিবেন এবং বিভিন্ন আকামাত বাতাবেন বিভিন্ন হৃদায়াত এবং বিভিন্ন আকামাত এখান থেকে শুরু হইতেছে তো যত আকাম সব আকামের বুনিয়াদ হলো এই এখানকার এই আয়াতটা সামনে যত আকাম আসবে তাফসিলি সব তাফসিলি আকামের বিবরণ হইলো এই আয়াত এখান থেকে আকাম শুরু হইতেছে আবু আবুল এজমালী ভাবে আবু আবুল বা আনোয়া উল বীর আনোয়া বীর এর বিবরণ এরপরে পরের আয়াত থেকে তাফসিল শুরু হইতেছে আকাম এসে আলোচনা আসতেছে ওসিয়তের আলোচনা আসতেছে তারপরে সিয়ামের আলোচনা তারপর সিয়ামের সাথে আলোচনা একদিকে ইহুদিন করা হইতেছে করছেন অপরদিকে মুসলমানদেরকে তাদের সাথে মুখাসমা না করে আসল কাজে ব্যস্ত হওয়ার জন্য তার পরে আমানা আসছে মান আমানা মান আমানা সেটা তো জাত এই জন্য বির্রার এটাকে জাত বানাইতেছে অর্থটা কি হবে বরং পূর্ণ নে আর যদি বীরটাকে বীর রাখো তাহলে মান আ পূর্বে আরেকটা বীর বাড়াই দিলে হয়ে যাবে প্রকৃত পক্ষে নেক আমল হলো এরপরে ইমান বলার পরে ইমান বলার পর মোমান বিহি তো অনেক আল্লাহটা বলতেছেন মানে সবগুলো মিলে সিপত একটাই আমানা মান আমানা। দুই নম্বর আলা আলাহ দুই নম্বর হলো তারা সম্পদ দান করে সম্পদ দান করে আলাহিও সম্পদ বিহি লাহু মুভাবে ব্যাখ্যা দিতেছেন সেইভাবে হবে আলা বিহি লাহু হোক বিহি হি হলো আতা এর পায়ের দিকে আর লাহু জমিনটা ফিরবে হলো দিকে মানের দিকে সম্পদের প্রতি তার মহব্বত আছে এমন না যেটা অতিরিক্ত আর কেউ কেউ বলেন যে এখানে মা হুক প্রথম হি যেটা করার ছিল আয়াত মা হক বিহি হুক বিহি দিকে ফিরবে অর্থ কি হবে আহ মা দা মা হক বিহি একটা একটা হলো এটা একটা হলো কিছু শব্দ আছে এমন যেগুলো না থাকলে ফেরানো যায় আল্লাহ তারপরে আলফারস ওগুলোর মধ্যে একটা হলো আল্লাহ তো সেই হিসাবে মা জামিটা বি আল্লাহর দিকে ফিরতে পারেন রক্তটা কি হবে যে সে সম্পদ দেয় আল্লাহর মহবতে আল্লাহর মহব্বতে ইশারাত আমাল। সম্পদ সে দান করে আল্লাহর মহবতে আর আরেকটা তা কি করেন আলাহকি হলো সে যে দান করতেছে দানের প্রতি তার মনে ভালোবাসাও আছে ইচ্ছে করে ইচ্ছে করে সে দানটা করতেছে এই সুরতে এটার মানা অনেকটা আলাহকিল মাল এর মতো হবে প্রথম সুরতে আলাহকিল মাল হলে মালটা তার কাছে মাহবুব মাহবুব মাল দিয়ে দিতেছে মালের প্রতি তার আগ্রহ আছে তার মানে মালটা মাহবুব মাল মাহবুব মালটা সে দিয়ে দিতেছে দুই নম্বর হলো আলাহ বি আল্লাহ তিন নম্বর হলো আলাহ মানে দান করার প্রতি তার আগ্রহ আছে এমন না যে একজনে তাকে চাপ দিল বাধ্য কাদের কে দান করেন করবা এখানে যাদেরকে দান করা হবে সম্পদ যাদের পিছনে ব্যয় করা হবে সম্পদের খাত এখানে খাদ বয়ান করবে ছয়টা খাত বয়ান করবে সম্পদের সম্পদ খরচ করার ছয়টা খাত এক নম্বর আত্মীয় স্বজন এবং এটা তারা মুরাদ দুইটা সেটা বোঝানো হয়েছে তো অন্যান্য জায়গায় দেখো মাফর আনা হয়েছে মধ্যে তাই না কিন্তু এখানে এসে এই যে এই ব্যাপারে খরচ করা হবে তার মানে এখানে সম্পদটা মুকাত্তবের হাতে দেয়া এটা জরুরি না তারপরে আসরা মুসলমান যে বন্দি তার হাতে দেয়া জরুরি না বরং তাকে মুক্ত করার ব্যাপারে খরচটা করা হবে যাদের হাতে মুসলমান বন্দি তাদেরকে দেওয়া হবে তো মুসলমান বন্দি যাদের হাতে তাকেও হইতে পারে আর মুসলমানও হইতে পারে তারপর মুসলমান বন্দীদের মুক্ত করা হবে মালিক ইয়াজিব আলান এটা অন্যান্য সব মুসলমানদের উপরে ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হয়ে যায় কয় নম্বর সিপত এম্বর তিন নম্বর সিপত কথা বলা হয়েছে সেটা হলো কেন মোকাদ্দম করা হলো এটার কারণ বলা হয় যে যে সকল বলা হয়েছে সেই মাস্রফুলোর জন্য আল্লাহ তারা জাকাত সেটাকে মোকাদ্দম করছে মানে আম ভাবে দেখা যায় যে মানুষ জাকাত তো দেয় কিন্তু ওই যে আগে যে সকল মাসারেফের খরচের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে খরচ করে না সেই জন্য এহতেমামে শান বোঝাবার জন্য সেটাকে মোকাদ্দম করা হয়েছে যখন তারা অঙ্গীকার করে আল্লাহ সঙ্গে কিংবা মানুষের সঙ্গে আগের আয়াত গুলোতে বলা হইতেছে জুমলাই ফেরিয়া দিয়ে এখানে আনা হয়েছে জুমলা ইসমিয়া এটা এনে এবং তাদের মধ্যে থাকবে এটা ইসারা করার না। ব্যতিক্রম হলো আমানা সেটা ভিন্ন কিন্তু এটা হলো এমন একটা যে ওয়াস্ফের সঙ্গে বান্দায় সবসময় মোত্তা থাকবে থাকতে হবে তাকে এই জন্য তর্জমাটা বলা হলো যে তারা তাদের অঙ্গীকার পূরণে অভ্যস্ত করে অঙ্গীকার মানুষের সঙ্গে যে সকল ওয়াদা গুলো হয়ে থাকে পাঁচ নম্বর ছয় নম্বর সিপদ হলো তো দেখো পাঁচ নম্বর থেকে গুরুত্ব বেশি বোঝাবার জন্য আর মিতে কোন একটা জিনিসকে এটা আগেরটার সিপথ একটা জিনিস আগেরটার সিপথ কিন্তু কোন একটা সিপদ কে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য সেটাকে মনসু করে বলে আর এর আগে ফেলে মাহুদ থাকে আমদাহ মানে যারা এই সামনের এই তিনটা অবস্থা যেটা আসতেছে তিনটা অবস্থায় যারা সবর করবে তাদেরকে আমি বিশেষভাবে প্রশংসা করতেছি এটা আম দেখো আর সবির ছয়টা সিপতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হইতেছে কেন এই শিবতাই হলো সবগুলো এবং পিছনে যা যা গেছে সবগুলো তো বললো শাখা সবর সবর আলাল বালা সবর সবর আল আহ সবর আলী আগে যা গেছে সবগুলো হলো সবর আলত ভিতরে সামিল হয় সবগুলো তো আনা সবগুলো তো আত না আর এরপরে সামনে আসতেছে সর্বোচ্চ সবর হলো এখানে একদম সর্বশেষে যেটা নিয়ে আসতেছে যারা লেখক তিনি বলেন যে এখানে তিনটা স্তর বলা হয়েছে এরপরে হলো এরপরে হলো দেখো করা তার চেয়ে অনেক বেশি কঠিন হলো রোগে শোকে সবর করা না খেয়ে থাকতে পারি যদি সুস্থ থাকি। মানুষ যদি সুস্থ থাকে তাহলে ঠিক আছে খানা নাই ঠিক আছে ঘুমায় থাকলামশ্তা খাওয়ার পয়সা নাই তো ঘুমিয়ে দিলাম সুস্থ আছে আলহামদুলিল্লাহ পয়সা অনেক আছে কিন্তু রোগে শোগ একদম কাতর হয়ে গেছে সে একেবারে এই পয়সা তার সবর কিন্তু ফকর এটা মুশকিল ওর কঠিন তার চেয়ে কঠিন হলো সবর এর চেয়ে হলো সবর তাহলে এখানে ছয়টা সিপত আনা হয়েছে ইমান তারপরে ইতা ইতা তারপরে হল ইফা এহাত তারপরে সবর এই ছয়টা সিপতের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সবরটাকে তিনটা স্তর বলা হয়েছে আর কেতাল দ্বারা তো উদ্দেশ্য হল তেতাল যেটা এথলাসের সাথে হবে তো কেতাল এথলাসের সাথে সেটা তো ইমান এবং অন্যান্য সবগুলো সীমত এসেই যাবে একদম শুরুটা হয়েছে ইমান দিয়ে শেষটা হয়েছে তেতাল দিয়ে ওই যেটাকে ওই বলছিলাম মানে ইমান একদম ইমান প্রথম সিপতটা বলছে এরপর স্বল্প শেষা এই যে এখানেও দেখো একটু পরেই বলতেছে ছয় সিবত থাকবে ছয়টা সিবতের ভিতরে আসলে জুজিয়াত বের করলে ইসলামের সব সিপতি এখানে এসে যাবে জুজিয়াত বের করলে সব সিপতে এসে যাবে তো যারা এই ছয়টা সিবতে উত্তীর্ণ হবে এরাই আসলে সাদে এরাই হলো মুক্তি যদি তার মধ্যে ছয়টা সিপত তার মধ্যে না থাকে একসাথে রেখে সবগুলোকে একসাথে চেষ্টা করো যারা হাফেজ আসল তোমরা একসাথে সাজায় রেখো কোরআনে করিমের আসল তাফসির তো হবে ওটাই যেটা কোরআন করিমি অন্য আয়াত দ্বার একটা আয়াতের তাসির করে দেয় সেটি তো আসল তাফসির হবে এখানে সদাকু শব্দটা আসছে তো সদাকু আর কোন কোন জায়গা আসছে সদাকু আর কোন কোন জায়গায় সেটাও সামনে আসবে দশের ভিতরে আসবে এটা সেখানে আসবে এটা নজর ইবন আনাস আনাস ইবনুল নজর ব্যাপারে দুইটা সিপতি এমন সিপত এই দুইটা সিপতের বদ হল মোমেন সাদেক হয় এবং সে ইমামতের কাবেল হয় মোমেন সাদেক হয় এবং ইমামতের কাবেল হয় ইমামতের কাবেল হয় এটা যেটা ওই সুরায় মধ্যে আসছে যারা আমার নির্দেশে হৃদায়তের কাজ করতে। আইম্মা বানিয়েছি দুইটা সিফতাদের মধ্যে পাওয়া গেছে এরপর লম্মা সবার সবার উদ্দেশ্য তিন কিমের সবর ও কানুবি আয়া এই তিন ইমান উদ্দেশ্য হলো ইমাম যেটাকে এখানে যে প্রথম সিফতটা আর সবার উদ্দেশ্য হল বাকি শবগুলো সবর বিদি সবগুলোই সামিল হয় এসে গেছে এরপরে তিনি ইমাম বনার যোগ্য হবেন ইমাম কে হবে এই প্রশ্নের উত্তর একদম সহজ যার মধ্যে দুটা সিপত পাওয়া গেছে এমন না যে দুটা সিপত তার মধ্যে আছে মানে যোগ্যতা আছে বিল ফের হতে হবে বিল থাকলে হবে যোগ্যতা রাখে যদি সবাই কথা বলে না বা বলতে পারে না তাই না ভুলে গেছে অর্থ হলো মানে যোগ্যতা আছে এই যে এই আয়াতে আল্লাহ তালা বললেন যে আমি ইমাম বানালাম কখন লাম্মা সবার যখন তারা সবর করেছে তার মানে সে সবরের মার হালা সবগুলো সবরের মার হালা পার করছে তারপরে গেছে ইমাম হবে আর সবরের হালা পার করে নেই এখনো বাকি পার করার হয়তো যোগ্যতা আছে তাহলে ইমাম বলার এখনো চলে তার মধ্যে ওই ওখানে লাম্মা সবার আরেকটা কেরা যেটা জানলেনি বলছে লিমা সবার সবরের সব মার তাই করছে ইনি হইতে পারেন ইমাম আর যিনি এখনো সবরের সব মারহালা পার করেন নাই ইনি ইমাম বলতে পারেন আগেও হয়নি সামনেও কখনো হবে না সামনেও যারা হবে সবার ব্যাপারটা এমনই হবে সবরের সব মারহালা পার হওয়ার তারপরে ইমাম এক নম্বর হুকুম এটা হলো প্রথম হুকুমটা হলো তোমাদের উপর নিহত ব্যক্তিদের ব্যাপারে নিহত ব্যক্তিদের ব্যাপারে তো তাপসিন তো তোমাদের এই ফেকার কিতাবে গেছে যে কেসাচ কখন আসবে কতল কয়েক কিসিম না কতকে আমাদ কতকে শিবে আমাদ এই কতলে খাতা তো কেসাচ কোন আসে একদম কাতলে আমাদের সুরোতে আর অন্যান্য কতের সুরতে আসেন সেই হিসাবে উপরে কেশাস ফরজ করা হয়েছে সম সমপরিমাণ বদলা নেয়া তো এই যে মোমা ছাড়া মধ্যে মোমা থালা জরুরি কোন দিক দিয়ে মোমা থালা হবে বলতেছে ওয়াসফান শব্দটা এবং শব্দের সঙ্গে তলাস যেটা মোমা দিকেও মোমা মোমাটা কি ওয়সফের দিক দিয়ে মোমা সেলের অর্থ হইল কাতেল এবং মাকতুলের ওসফ এক হতে হবে তার মানে যদি কাতেল এবং মাকতুলের মধ্যে ওসফ এক হয়ে। এর অর্থ হলো যে গোলামকে হত্যা করা যাবে গোলামের মোকাবেলায় তারপরে রজুন কে হোর হত্যা করা যাবে হরের মোকাবেলে কাতেল এবং মকতলের মধ্যে দিক দিয়ে মোমা সালাত লাগবে কাতেল যদি হোর হয় যদি হোর হয় তাহলে হোরের মোকাবে হোর দোরঞ্জন আকাবে আব্দ কে হত্যা করা যাবে কিন্তু যদি হোর হয় কাতেল মকতুল যদি হয় আব্দ তাহলে আবদের কারণে হোর কে হত্যা করা যাবে না কারণ তাদের মধ্যে মোমা সালাত হয়নি বুঝছ ফিল সালাতলা এটার অর্থ হল কাতেল মকতুলের মধ্যে মোমা সালাত লাগবে যেটা ওই সামনে আসতেছে হোরকে হত্যা করা যাবে হোর মোকাবেলায় মানে একজন সে আরেক হোরকে হত্যা করে ফেলছে কাতেল হোর তাকে হত্যা করে মানে আব্দি আব্দ মকতুলের মোকাবেলায় আব্দ কাতেল হত্যা করা যাবে কিন্তু আব্দ মকতুলের মোকাবেলায় আব্দ মকতুলের মোকাবেলায় হোর হত্যা করা এটা যাবে না বরং কাতের সে যেমনই হোক তার কাছ থেকে নেওয়া হবে যদি কেসা নেওয়ার শর্ত পাওয়া যায় আমাদের দলিল হলের অন্য জায়গায় যেখানে বলা হয়েছে সেখানে কোনো তারতম্য করে নাই আর এই সামনে যে আল্লাহ আল হর তাকে হত্যা করা হয়ছ কি বলেন তিনি বলেন যে হোরকে হরের মোকাবেলা হত্যা করা যাবে আব্দকে আবদের মোকাবেলা হত্যা করা যাবে কিন্তু হোর কে আবদের হত্যা করা যাবে না মানে কাতেল হলো হোর সে হোরড়ে কোন একজন আব্দকে হত্যা করে ফেলেছে তাহলে আব্দের রক্তের বদলা নিতে হোরকে হত্যা করা যাবে না কিন্তু এর বিপরীতটা বিপরীতটা মানে কাতেল যদি হয় গোলাম আর মক্তুল হয়েছে হোর তাহলে হোরের রক্তের বদলা আবদের কাছ থেকে নেওয়া যাবে এটা আবার তিনি বলেন এটা তিনি কেন বলেন তিনি বলেন যে হোরকে যদি হোরে হত্যা করে মানে আমি হইলাম হোর আমি আরে হোরকে হত্যা করছি তাহলে হোর মকতুল হোরের রক্তের বদলা যদি হোরের কাছ থেকে নেওয়া যায় মকতুল হোরের বদনা কাতলে আবদের কাছ থেকে তো বতরীকে আওলাই নেওয়া যাবে কথাটা বুঝছো যদি হয় হোর কাত যদি হয় হোর তাহলে মকতুল হোর জন্য কাতেল হোরকে যদি হত্যা করা যায় তাহলে কাতেল আব্দকে হত্যা করা বতরিকে আওলাই যাবেন এই তমিসটা শুধু একটা জায়গায় তিনি করেন সেটা হলো যদি কাতেল হয় হোর আর মকতুল হয় হলে একটা জায়গায় তিনি বলেন যে এখানে করা যাবে যেভাবে হত্যা করছে ঠিক ওইভাবে হত্যা করা হবে সে যদি তলোয়ার দিয়ে হত্যা করে তাকে তলোয়ার দিয়ে হত্যা করা হবে সে তাকে পাথর দিয়ে মাথা খিচলাই ফেলছে তাহলে এইভাবে তাকে হত্যারা করা হবে যেভাবে আর আবহানি বলেনা করা যাবে সে উচ্ছেদ করা এটা হলো এবার একটু স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে স্বাধীন ব্যক্তির মানে একটা কথা বলার বললে এটা বিপরীত যে অর্থটা বুঝে আসে সেটাও মর্তাবর আল্লাহ যখন বললেন যে হোরকে হত্যা করা হবে বদলে এটা থেকে বিপরীতটা কি বোঝা যায় হোকের বদলায় আব্দ বদলায় হত্যা করা যাবে আব্দকে যখন আব্দ বদলায় হত্যা করা যায় তো আব্দকে হোরের বদলায় তো বদলিকে আলাই হত্যা করা যাবে বুঝছ এরপরে নারীকে হত্যা করা যাবে অন্য নারীর বদলায় পুরুষের মধ্যে এরপর আরেকটা মোমা সালাত বলতেছে ধর্মের দিক দিয়ে মোমা সালাতের করা হবে ধর্মের দিক দিয়ে মোমা সালাতের এড়াতে হবে মানে একদিকে ইসলাম আর একদিকে কুফর হতে হত্যা করা যাবে না যদিও সে মুসলমান গুলাম হয় এই যে এখানে একদিকে ইসলাম আরেকদিকে কুফর এটাও সাপির মুল্লার মাস্তাব আনি হলার মাস্তাক হলো যে মুসলমানকে হত্যা করা যাবে দিম্মির মোকাবেলায় একটা মুসলিমের জান যেমন জিম্মির জান ওরকম সেই হিসেবে যদি কোনো মুসলমান কোন জিম্মিকে হত্যা করে ফেলে তাহলে মুসলমানকে জিম্মির রক্তের বদায় হত্যা করা হবে জিম্মি মানে ইসলামী রাষ্ট্র হাকি ইসলামী রাষ্ট্রের অধীন হয়ে যেসকল সকলিম বসবাস করে মুসলিম ছাড়া অন্যরা যারা আছে অন্য আর কাফের কা কিছু আছে হারবি মুস্তমিন হারবি মুস্তমিন তাদের মোকাবেলায় ঠিকই কোন মুসলমানকে হত্যা করা যাবে মুস্তাহমিনের মোকাবেলায় কোন মুসলমানকে হত্যা করা যাবে না আর হর্বির মোকাবেলে তো হত্যা করার কোন প্রশ্নই আসে না এরপরে বলতেছে মধ্য থেকে যাকে ক্ষমা করা হয় তার নিহত ভাইয়ের পক্ষ থেকে বা নিহত আচ্ছা তোর জন্য ডাকে আগে নি আলাদা মিন আসিহি যাকে ক্ষমা করা হয় তার ভাইয়ের পক্ষ থেকে যাকে মানে যেই হত্যাকারীকে তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করা হয় সেই কিছুটা হত্যাকারীকে যদি নিহত ব্যক্তির পক্ষ থেকে কিছুটা ক্ষমা করা হয় তাহলে তাহলে এসা এটা মাফ হয়ে যাবে তখন কে দিত ওয়াজীব হবে কথাটা একটু বুঝে না দেখো কেউ যদি কাউকে হত্যা করে আর সেই হত্যাটা যদি এসাশ ওয়াজিব হওয়ার মতো হয় কতটা পাতলে আমাদ হয় তাহলে তো এসাশ ওয়াজিব হবে কিন্তু যদি হত্যা হত্যাকারীকে নিহত ব্যক্তির ওয়ারেসরা মাফ করে দেন মাফ করাটা হয় কুল মাফ করবে অথবা জুজ মাফ করছে তো যদি মাফ করে কুল হোক বা যুজ হোক যদি তাদের পক্ষ থেকে আফ বোনটা পাওয়া যায় আফ পাওয়া গেলে তেশার শাকের হয়ে যাবে আফ যদি পাওয়া যায় তাই সেটা কুল হোক বা যুজ হোক তেশার শাকের দিওতা আসবে তো কুল আফ যেমন যেমন এটা দুইটা স্রোত হইতে পারে একটা হলো যারা মকতুল মকতুল যেই লোকটা মকতুলের ওয়ারেস মাত্র একজন একজনে বললো যে আমি ঠিক আছে তেশাস মাফ করে দিলাম কুলটাই মাফ হয়ে গেছে আর যুজের সুরত হইলো যে ও আর এস মনে করলো বা একজনে বললো যে আমার দাবি আমি ছেড়ে দিলাম এই যে এখানে আংশিক মাফ হয়ে গেছে আংশিক যদি মাফ হয়ে যায় তাহলে আংশিক মাফ হয়ে গেলে ওই ব্যক্তির উপর থেকে কেসার সাখে হয়ে যাবে একে আর হত্যা করা যাবে না মানে কেসা এর মধ্যে তো কাজার জি চলে না যদি ও আর মধ্যে একজনও মাফ করে দেয় তাহলে করলাম কেশার সাঁকেল আসবে এবার দিও দিওত যে ছেড়ে দিছে সে তো ছুটে গেলা বলতেছে দেখো এবার ধরোলিনের মধ্য থেকে যাকে ক্ষমা করা হয় তার নিহত ভাইয়ের রক্ত থেকে যাকে ক্ষমা করা হয় সাই কিছুটা কিছুটা কিছুটা ক্ষমা করা হয় যেতে হবে না নাকেরা আনাটায়। যাবে ক্ষমা করার মাধ্যমে আংশিক যদি ক্ষমা করে দেয় সাকেত তো আংশিক ক্ষমা করার সুরত হবে যদি ও হয় একজন এটা নিচে ছোট্ট করে লিখে রাখতে পারো আন বা আসতেছেন আবার ভিন্ন করে মোসান সে শব্দটাকে আনা হলো। এটাই বুঝাইতেছে তাহলেও তাহলে দেখো মিন বা বলার পরে যখন মিন বা ওয়ারাসা বলা হয়েছে অমিন বা আজিল ওয়ারাসাই বুঝাইতেছে যে মিন বা এটা হবে ওই সুরতে যখন ওয়ারেস থাকে মাত্র একজন প্রথমটা হলো ওয়ারেস থাকবে মাত্র একজন আর দ্বিতীয়টা হলো অমিন বা এখানে একটা জিনিস বুঝলাম অমিন বা আজিল ওয়ারাসা এটাকে ভিন্ন করে না বললেও হইতো কারণ বাকেত হওয়ার দুইটা সুরোধ হইতে পারে ধুলো শুরু হতে বাজ কেশাকে ওয়ালি যদি একজন হয় ওয়ারেস যদি একজন হয় মনে করো সে বললো যে আমি অর্ধেক অর্ধেকটা মাফ করে দিল ও আর ওয়ারেস যদি মনে করো চারজন হইলো চারজনের জনের মাফ করে দিলে সেখানে হলো সেটা দনো শুরুতে সেটা ও আলী হইতেছে। আর এস একজন হলেও ওয়ারেস অনেক বেশিজন জন কিন্তু মোসান যেহেতু দুইটা শব্দ আলাদা আলাদা আনছেন এই আমরা বললাম যে মিন বাজের ওআর আসে যেহেতু আলাদা করে বলছেন যে বাজ ও আর পক্ষ থেকে আহগুন পাওয়া গেছে মিন বা আজিল ওয়ারাসা শব্দটাই বুঝাইতেছে যে আগের হলো ওই সুরতে যে সুরতে ওয়ালি বা ওয়ারেস থাকে দিলাম এভাবে বললো সে অর্ধেক কেসা ছেড়ে দিল মিন বা এ বাহির মেজদাকটা হলো মিন বা দম মিন বা দম বা আজিদ কেশ মত এক তাহলে মাফ করা হয়েছে এখন বাজ কেশ মাফ করা হয়ে গেলে মাফ হয়ে যাবে তার পক্ষ থেকে এতটুকু কথা আর কি যেহেতু ভিন্ন করে আবার অমিন বা ওয়ারাসা বলা হয়েছে তো ওটা তাকাবুলের দ্বারাই বোঝা যায় যে অমিন বা আজিল দ্বারা তো বোঝা যায় যে ওয়ারাসা অনেক হবে যদি তার মাকতুল ভাইয়ের দম থেকে মাফ করা হয় দেখো কাতেল যদি তার মাকতুল ভাইয়ের মাকতুলের ব্যাপার আল্লা কি বলতেছে ভাই মানে মাকতুল যাকে মেরে ফেলা হয়েছে তারে বোঝাবার জন্য এখানে আশিহী শব্দটা বলতেছে আশি শব্দটা কেন বলবো যেটা ক্ষমা করার প্রতি উদ্বুদ্ধ করবে মানে আল্লাহ বলতেছে যে হত্যাকারীকে যদি তার মক্তুল ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করা হয় তাহলে মক্তুল ব্যক্তিটাকে আল্লাহ ভাই শব্দ দিয়ে তা করবে তাহলে মক যদি ভাই হয় তাহলে মক্তুলে তার ভাই সে তার ভাই না মানে মক্তুল কাতেলের ভাই তাহলে মক্তুলের ভাই হয় না এখানে সে কাতেলের ভাই তাহলে কাতেলও তো মকতুলের ভাই হবে তো তাদের মধ্যে পরস্পরে ভাইয়ের যে একটা নিষ্পতুতে ইমানি এটা এখানে স্মরণ করিয়ে মক্তুলের তুলের যারা আছে তাদেরকে এ কথার যেন আল্লাহ তালা উদ্বুদ্ধ করতেছে করুণা প্রদর্শনের জন্য যেন এই ভাই শব্দটা আফবের দিকে উদ্বুদ্ধ করে একটা ফায়দা দ্বিতীয় ফায়দা হলো দেখো একটা লোক তার ভাইকে মুসলমান ভাইকে হত্যা করে ফেলছে কবিরা মনে করছে না কবিরা গুনা করার পরেও তাদের মধ্যে পারস্পরিক ভাইয়ের ছুটে যায়নি এখানে কবিরা গুণা করে ফেললে উসুবতে ইমানি ইসলামের কারণে যে সব মুসলমান ভাই এই ভ্রাতৃত্বটা ছিন্ন হয় না তার মানে আহলুসু জামাতের আকিদের দিকে এখানে একটু ইশারা করা হয়েছে খাওয়ার আকিদের উপর খাওয়ারের একটা ফেরকা ছিল যাদের কথা ছিল যে কবিরা গুনার কারণে মুসলমান আর মুসলমান থাকে না ইসলামের ঘণ্ড থেকে বের হয়ে যায় যেখানে বললো যে আখিহী শব্দ দ্বারা ইশারা করা হয়েছে যে পতল পতলানি কে ছিন্ন করে না কবিরা গুণা হলেও হলো মুসলমান তার ইমানি ইমান থেকে বের হয়ে যায় এখানে সে কবিরা গুণা করছে পতলটার উদ্দেশ্য ছিল কবিরা গুনা কবিরা গুনার করার পরেও মকতুলের সঙ্গে তার ইমানি তাণ্ডুকটা রয়ে গেছে এটার আরো অনেক দালাল আছে এটা একটা তারপরে সুরে হুজুরা মধ্যে বলা হয়েছে সেটাও একটা দলিল খাবার উপরে জামাতের এটার দিকে দেখো ইসরা করতেছে শব্দটা উল্লেখ করার মধ্যে করুণা প্রদর্শন করা হয়েছে যেটা ক্ষমা করে দেয়ার প্রতি উদ্বুদ্ধ করবে ভ্রাতৃত্ব এটাকে ছিন্ন করে না এটা হয় শর্তিয়া হবে অথবা মৌসুলা হবে তো শর্তিয়া হলে তার তো মধ্যেই পারে আর যদি মৌসুলা হয় তাহলে ঠিক আছে বল খবর তো যাকে তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা করা হয় ক্ষমা করা হয়ে গেলে এখন আসবে দিয় দিয় দেবে দিওতটা কে দেবে কাতেল তো কাতেলের উপরে এখন দিয় দেওয়া হয়েছে কাতেলে দিওতটা দেবে আর মকতুলের ওয়ারেস যারা আফি যারা ক্ষমা করলো তারা কাতের কাছ থেকে ক্ষমা করে করবে দেখে এবার দুইটা কাজ একটা হলো যারা ক্ষমা করলো তাদের কাজ হবে হত্যাকারীর হত্যাকারীর উপরে কর্তব্য হবে দিওতটা দেওয়া এখানে আল্লাহ জনকে দুইটা হেদায় দিতেছেন যখন কাতেলকে মাফ করে দেওয়া হলো মাফ করে দেওয়ার পর এখন তো নেওয়া হবে না এখন আসবে কি দিওত এবং দিয়তের ব্যাপারে একজন দিয় আরেকজন যারা মাফ করলো তারা বিলুফ ক্ষমাকারের উপরে কর্তব্য হবে কাতেলের অনুসরণ করা ন্যায়সঙ্গত মানে কাতেলের পিছনে পিছনে ঘুরা বা কাতেল পিছনে পিছনে তো না মানে কাতেলের কাছে দিহতের মোতালা করা সকাল বিকাল তুমি অন্যায় তোমার জন্য বৈধ হবে না এটা না। এই কথা বলছো না তা আফিকে বলতেছে তুমি তার কাছে মোতালাভা করবে তবে তোমার সেই মোতালাটা যেন বিল মা হয় শক্তি না। এরপরে এবার হলো যে হেদায় দিতে এটা ইসারা করতেছেন ক্ষমাকার উপর কর্তব্য হবে কাতেলের অনুসরণ করা বিল মাহরুফ ন্যায়ঙ্গত ভাবে ন্যসঙ্গত ভাবে এটার ব্যাখ্যা কি এবং কাতিলের উপরে দায়িত্ব হবে দিয় আদায় করা এবং কাতিলের উপরে কর্তব্য হবে আদায় করা উত্তম রূপে উত্তম রূপে মানে তাল বাহানাও করবে না এবং সে কমও দেবে না